গোলাপিদা একটি রাজ্যে বাস করত এক সুন্দরী রানী সে ছিল ভীষণ সুন্দরী সে খুবই সুখী ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না। একদিন সে যখন বাগানে ঘুরে বেড়াচ্ছিল তখন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করল মহামান্য রানী তুমি চিন্তা করোনা তোমার প্রার্থনার জবাব তুমি নিশ্চয়ই পাবে কিছু মাস পর যুবরা জন্মগ্রহণ করে রাজ্যে তখন খুশির ফোয়ারা দুবছর পরে রানী তার ছেলেকে নদীতে স্নান করাতে নিয়ে যান শয়তান রাঁধুনির শয়তান পরিকল্পনার কথা সে আর রাঁধুনি কোনোভাবে রাজার কাছে আগে পৌঁছে যায় আর ওকে মিথ্যে কথা বলে মহামান্য রানী যুবরাজকে আমাদের রাক্ষসের কাছে দিয়ে দিয়েছে শাস্তি পাবে রাজা ক্রুদ্ধ হয়ে রানীকে সাত বছরের জন্যে মৃত্যু দুর্গে পাঠিয়ে দেন সেখানে না ছিল কোন খাবার দাবার আর না ছিল জল ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় কিন্তু ঈশ্বর দয়ালু ছিলেন দুঃখী রানীর কাছে তিনি পরিদের পাঠান খাবার দিয়ে কিছু বছর পর যুবরাজ যথেষ্ট বড় হয়ে সুপুরুষে পরিণত হয় গভীর জঙ্গলে পিতামাতার থেকে বহু দূরে অজ্ঞাতভাবে রাঁধুনি ঠিক করে এটাই সম্পত্তি গ্রাসের উপযুক্ত সময় আমার সোনা चोख बंद करो <laughs> मन मन जाओ विशाल एवं समृद्धशाली दुर्ग हक एक राज्य तुम राजा तुम्हारे अभिभावक हब রাধুনি আরো কিছু আশা করেছিল আমার সোনা ছেলে এখন তুমি তোমার চোখ বন্ধ করো আর তোমার জন্য একটি সুন্দরী নারী চাও কারণ তোমার সারা জীবন থাকা সম্ভব নয় এভাবেই যুবরাজ তার মনের মানুষকে খুঁজে পায় এক মুহূর্তে তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায় আর ঠিক করে যে সারা জীবন একসাথে থাকবে রাঁধুনির আরো অনেক কুপরিকল্পনা মাথায় ঘুরছিল রাঁধুনি সেদিন রাতে নিজের ঘরে বসে বড় ফন্দি আঁটছিল ও হাসিতে ফেটে পড়েছিল আর আয়নার দিকে তাকে নিজের সাথে কথা বলছিল আমি এতদিন যা যা চেয়েছি আমার কাছে সবই আছে এখন শুধু একটা জিনিসই বাকি যুবরাজের মৃত্যু खूब भलि तुम नो तुम्हें उधाओ আমি ওকে জানতে দিতে পারি না শান মানুষ আমি কাল সকালে তোমার ঘরে আসব ওর মৃতদেহ দেখতে এবার ওকে ওর ভুলের মাসুল গুনতেই হবে যুবরা চান যে রাঁধুনি যেন একটা কালো কুকুরে পরিণত হয় আর সাথে সোনালি রং আর ও খাবার হিসেবে কয়লা খায় আমার এখন আমার কাছে নিয়ে যায় আর নিজের পকেটে পুরে কুকুরকে পেছনে বেঁধে মা বাবার উদ্দেশ্যে রওনা দেয় অনেক দূরে গিয়ে ও ওর রাজ্যে গিয়ে পৌঁছয় আর বাজারের কিছু স্থানীয় লোকেদের কাছ থেকে ও জানতে পারে ওর মায়ের ভাগ্যের কথা ও রাতে দুর্গে পৌঁছয় আর চায় একটা মই মায়ের কাছে জন্য আমার আপনি ভালোভাবে বেঁচে আছেন তো হ্যাঁ আমি ভালোভাবে বেঁচে আছি আমার কোন কষ্ট নেই জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ আমার রানীমা আমি আপনার সন্তান আমি জঙ্গল থেকে ফিরে এসেছি যেখানে আমাকে ওই শয়তান রাধুনী লুকিয়ে রেখেছিল ও আমাকে নিয়ে যায় আর আপনাকে অন্যায়ভাবে ভাবে ফাঁসিয়ে দেয় আমি আপনাকে রক্ষা করতে এসেছি আহ আমার সন্তান ভগবান আমার প্রার্থনা শুনেছেন আমি খুব খুশি আজ যুবরাজ সমস্ত হরিণদের নিয়ে দুর্গের দরজায় কড়ানারে পরদিন সকালে ও রাজ্যে রাজার সাথে দেখা করার অনুরোধ করে ওনার দরবারে এই হরিনগুলো উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ মহান শিকারী এই দুশোটি হরিণ উপহার দেওয়ার জন্য তোমাকে আমি স্বাগত জানাচ্ছি হে শিকারী মহারাজ শুধুমাত্র আপনার এবং আপনার রাজ সাথে আজকে নৈশভোজ করতে চাই ও ইচ্ছা প্রকাশ করে আমি চাই কেউ একজন রাজাকে আমার মায়ের ব্যাপারে কথা বলুক महाराज आज एक खुशी दिन रानी महाराज कथाक्षस नहीं राधुन ही चूरी करुबरज हाशे আর রোচায় কুকুরটা আবার আগের অবস্থায় ফিরে আসুক কুকুটটা আবার রাগুনি হয়ে যায় আর দেখা যায় এটা এটা সত্যি সত্যি সব আমি করেছি। করুন আমার অন্ধ করে দিয়েছিল তুমি একটা শয়তান দৈত্য ওকে এক এক্ষুনি নিয়ে যাও কারাগারে এইভাবে ওর শিক্ষা হয় যে লোভ একটি পাপ তারপর রাজা আর তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে